السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم أحب الأعمال إلى الله الحب في الله والبغض في الله آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين والحمد لله رب العالمين আল্লাহর খালিফা মাহাদি সম্পর্কে আমাদের আলোচনা চলছিল যেই সময় দুনিয়াতে মাহাদির আবির্ভাব হবে তখন শুধুমাত্র ওই সমস্ত মানুষরাই মাহাদির অনুসারী হতে পারবে যারা আল্লাহ তালা এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা নিজেদের ইমানের ক্ষেত্রে আপসহীন এবং যারা দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসলেও তাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু হয় আল্লাহর ভালোবাসা হাদিসের মধ্যে আছে রসুল উহ সাল্ল আলি আস্লাম বলেন আহাবুল আম ই্লাহ আলহুব্বুফিল্লাহুকদিল্লা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা এবং আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা অর্থাৎ আমার ভালোবাসা এবং ঘৃণার কেন্দ্রবিন্দু হবে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ঘৃণা অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসব আল্লাহ যাকে ঘৃণা করেন আমি তাকে ঘৃণা করব আল্লাহ যাকে ভালোবাসেন তার সঙ্গে যদি আমার কোথাও মতপার্থক্য হয় তাহলে সেটা মতের পার্থক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে মনের পার্থক্য হবে না আর আল্লাহ যাকে ঘৃণা করেন তার সঙ্গে আমার দুনিয়া কিছু বিষয়ের মতের যতই মিল হোক না কেন কিন্তু মনের মিল কখনো হবে না আল্লাহ তাল সুরাতুল মায়েদার মধ্যে বলেন দুটো গোষ্ঠীকে একটা গোষ্ঠী হল ইয়াহুদ অর্থাৎ ইহুদি গোষ্ঠী আর একটা গোষ্ঠী হল মুশরিক গোষ্ঠী অর্থাৎ যারা আল্লাহ তাল সঙ্গে শিরিক করে আল্লাহ তালা সমকক্ষ देवता विभिन्न उपास्य सब्यस्त कर सब चेहरे बड़ शत्रु सब चे ब दुश्मन हल योषी प्रथम गोष्ठी हल इहुदी य बड़ दुश्मन जैसे प्रतिदिन नाम बदवा दी गईल महबूबी मकबूब आलह मानी गजबग्रस्त हे आल्ला तुम नबी रसुलहिद ने पथे चालाओ आ गजबग्रस्त इीजे पथे चालीवना प्रतिदिन नाम एम सुरार मध्य पाठ करी जुरा ना पढ़ले नामना तो आल्लर का चाहिए हे आल्ला इहुदीद बाचाओं पथ और तरफ पथ जन एक ना हो जाए द्वित गोष्ठी हलो मुश्रिक गोष्ठी एरा हलो आल्ला दुश्मन দিবসের উপর ইমান রাখে অন্যদিকে তারা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনদেরকে ভালোবাসে এটা কোনো দিনও সম্ভব না যারা আল্লাহ এবং তার রসুলের দুঃমনকে ভালোবাসে তারা আল্লাহ তালার দুঃশ্মন হয়ে যাবে আর যেই ব্যক্তি আল্লাহর বন্ধুদেরকে ঘৃণা করবে সেও আল্লাহর দুঃশনে পরিণত হবে যেমন এসেছে মান ফাকাদ যে আমার আমার কোনো কোনো মানে শত্রুতা পোষণ করবে আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম তো এজন্য মাহদির অনুসারী তারাই হতে পারবে যাদের ভালোবাসা এবং ঘৃণার কেন্দ্রবিন্দু হবে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ঘৃণা তো যারা নিজেদের ভালোবাসা এবং ঘৃণার মাপকাঠি পাল্টে ফেলেছে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ঘৃণার স্থলে অন্য কোনো মতবাদ অন্য কোন মতদর্শকে অথবা নিজের দল নিজের সম্প্রদায় নিজের গোত্র নিজের ভাষা নিজের বর্ণ এগুলোকে ভালোবাসা এবং ঘৃণার মাধ্যম বা কেন্দ্রবিন্দু বানিয়ে নিয়েছে তারা কোনো দিন ইসলামের উপর অবিচল থাকতে পারবে না এবং সেই মাহদি যখন প্রকাশিত হবে তার অনুসারীও হতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে কোরআনে আদেশ দিয়েছেন জায়গায় জায়গাও আস সিত তোমরা ইনসাফ করো ইন আল্লাহ মুফসিদিন নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন তো যখন আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবো রসুলের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করবো এই শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এবং শিক্ষা প্রচারের ক্ষেত্রেও আমাদেরকে ভারসাম্য বজায় রাখতে হবে ইনসাফ ধরে রাখতে হবে আজকাল সমাজের মধ্যে সবচেয়ে উপেক্ষিত হলো ইনসাফ সমাজের মধ্যে দেখা যায় ইসলাম ধর্মীয় জঙ্গিবাদ নিয়ে কথা হয় কিন্তু অন্য ধর্মের কেউ যদি জঙ্গিবাদী কার্যক্রম পরিচালিত করে সেই ধর্মের লোকেরাও তার প্রতিবাদ করে না আমরাও সেটা নিয়ে প্রতিবাদ করতে ভয় পেয়ে যাই কিন্তু ইনসাফের দাবি তো ছিল কোনো মুসলমান যদি সন্ত্রাসি কর্মকাণ্ড করে আমি তার বিরুদ্ধাচরণ করবো একইভাবে মুসলমান ছাড়া অন্য কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমি তারও বিরুদ্ধাচরণ করব বিশেষ করে সে যদি আমার জনপদের হয় আমার এলাকার হয় আমার শহরের হয় আমার দেশের হয় তাহলে প্রতিবাদের দায়িত্ব আমার কাছে আরও বেশি চেপে যায় যদি এই ক্ষেত্রে আমরা ব্যালেন্স না করতে পারি তাহলে নিজেদের ক্ষেত্রে শুধুমাত্র ইনসাফের দাবি তোলা কোনোদিনও ইনসাফ ডেকে আনে না উদাহরণস্বরূপ যেই সময় আরাকানের মধ্যে রোহিঙ্গা মুসলিমদেরকে ধরে ধরে জবাই করা হচ্ছিল তাদের ঘর বাড়ি পোড়ানো হচ্ছিল বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল নারীদের সম্ভ্রমহানি করা হচ্ছিল একই সময় এই দেশের যারা বৌদ্ধ ছিল তারা ইফতার বিলি করছিল মিডিয়াতে আপনারা রিপোর্ট দেখেছেন এই ইফতার বিলির দৃশ্য দেখে অনেকে তখন তাদের পক্ষে সাফাই গাওয়া শুরু করলো যে তুমি যখন প্রতিবাদ করবে তুমি শুধুমাত্র জালেমদের বিরুদ্ধে বলবে ঢালাওভাবে তাদের সকলের বিরুদ্ধে বলার দরকার নেই একইভাবে যখন দেশের মধ্যে ইস্কন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল বিভিন্ন জায়গায় তাদের সরযন্ত্রের কারণে আমাদের ভাইয়ারা কোথাও নিহত হচ্ছিল কোথাও গুম হচ্ছিল তখন দেখা যাচ্ছে নরসিংহীর রায়পুরা এলাকায় উদ্বোধন কাজ করছে শুধু সেই এক মাদ্রাসাই নয় বরং সেই রায়পুরা এলাকায় প্রায় টোয়েন্টি প্লাস মাদ্রাসায় তারা নিয়মিত অর্থায়ন করে থাকে তো এটা দেখে অনেকে ভালোবাসার বলি আওরাতে শুরু করে দেখেছ কিন্তু ইনসাফ তো তখন হতো যখন তারা শুধু ভিক্ষা দিত না বরং তারা তাদের সমগত্রীয় লোকদের অন্যায় প্রতিবাদ করত। আমরা তাদেরকে ইনসাফের পক্ষে তখনই গণ্য করতাম যখন তারা গরু খাওয়ার অপরাধে সম্পর্কহীন ঘোষণা করছি আমরা এগুলোকে সাপোর্ট করি না আমরা এর বিরুদ্ধাচরণ করছি নিশ্চয়ই তারা জালিম তারা অন্যায় করছে তারা খারাপ কাজ করছে তখন আমরা বলতে পারতাম তারা ইনসাফের উপর রয়েছে অন্যথায় গরু মেরে যদি যুত দান করা হয় তাহলে এই দানের উল্লেখযোগ্য কোনো বৈশিষ্ট্য থাকে না অন্যায়ের কোনো প্রতিবাদ হবে না আর অন্যদিকে শুধুমাত্র দুইটা পয়সা দিয়ে কোনোদিন ইনসাফের দাবি করা যায় না যখন সারা দুনিয়ার মধ্যে বড় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয় বাংলাদেশের সকল মসজিদে তার বিরুদ্ধে প্রতিবাদ হয় কি না বলেন আপনারা নিয়মিত মুসল্লি যারা প্রতিবাদ হয় কি না আমার তো মনে হয় যে কোনো মসজিদই এর থেকে বাইরে না প্রায় সব মসজিদে অল্প পরিসরে হোক বড় পরিসরে হোক মুসল্লি দশজন থাকুক আর একশো জন আর এক হাজার থাকুক কিন্তু প্রতিবাদ হয় এবং এটা নিয়ে আমাদের সামনে চিঠিও চলে আসে निपीड़न चालेबाद कर मुख के बन्ध करा एमकिबाद कर चेस्टाइए निर्तन बोलडोजा चालाना क्यों दादी कुरान भलोबा शिखी कुरान घृणा शेखा कुरान शिक्षा शुद्ध नीति घृणार शिक्षा ना अपनी इन्साफर प्रतिष्ठित होते व्यक्ति निहत और एक व्यक्ति हत्या निहत केसें हत्या ये कि इन्साफर दाबी होते इन्साफर दबी तो নিহতের প্রতি ভালোবাসা কাজ করবে হত্যাকারীর প্রতি ঘৃণা কাজ করবে যেই ব্যক্তি আসামি আর যেই ব্যক্তি এখানে নির্যাতিত হয়েছে উভয়ের প্রতি ভালোবাসা এটা কোন ধরনের অসাম্প্রদায়িকতা কোন ধরনের মানবিকতার শিক্ষা এটা তো আমার কোনো দিনও বুঝে আসে না জন্য কোরআন থেকে শিক্ষা যখন গ্রহণ ব্যাপক ভাবে শিক্ষা গ্রহণ করা উচিত এবং ইনসাফের ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত জায়গায় জায়গায় আল্লাহ তালা বলছেন जरा इन्साफर पर था इन्साफर ऊपर साख्य दे इन्साफ प्रचार कर समाज राष्ट्र पृथ्वी अवस्थान ने मुसलमान संगे एक रकम आचरण मुसलमान दिन्न कानून तरफ भिन्न कानून ए रकम क्या हो जाए সমাজের মধ্যে এখন ইস্কন নিয়ে এত কথা হচ্ছে এটা নিয়ে অনেকে পেরেশান যে এতকাল যাবত্ত ইস্কনের নামগন্ধও আমরা শুনিনি হিন্দুদের মধ্যে কত শাখা আছে কত ভাগ আছে অন্য কোনো ভাগ নিয়ে তো আমাদের কথাবার্তা হচ্ছে না হুট করে ইস্কনের প্রসঙ্গ কেন উঠে আসছে দেখেন হিন্দুরা সবাই যে একভাবে বিশ্বাস লালন করে বা একভাবে উপাসনা করে বিষয়টা এরকম না আমরাও দেখেছি কোন কোনো হিন্দু তার এক দেবতায় বিশ্বাস করে तेतरथापनी प्राय देश बचर आगे फिर जान जो इस्ट इंडिया कम्पानी समस्त अंचल के दखल करते आसल तरह बहुकाल आग थे हजार हजार बचर आग थे এই সমস্ত অঞ্চলে হিন্দুদের বসবাস ছিল মোগল আমলে কে এই সমস্ত অঞ্চলে হিন্দুরা ছিল না ব্যাপকভাবেই ছিল কিন্তু তখন আপনি ইতিহাসের কোনো একটা অধ্যায় দেখতে পারবেন না যে মুসলমানদের সঙ্গে তাদের দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন ধরনের মুখোমুখি একটা অবস্থান জারি ছিল এরকম ইতিহাস আপনি দেখাতে পারবেন না কিন্তু যখন দেখা গেলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে সাদা চামড়ার লোকেরা এসে আমাদের এই ভারতবর্ষকে দখল করার চেষ্টা করলো হিন্দুদের কিছু অংশও তাদের সঙ্গে মিলে গেল একদিকে কালো চামড়ার হিন্দু একদিকে সাদা চামড়ার সেই খ্রিস্টানরা যখন তারা মিলিত হয়ে একসঙ্গে যখন কাজ করতে লাগলো দেখা গেল এই অসহায় মানুষগুলোর আচরণের মধ্যে পরিবর্তন চলে আসলো এখন আর তারা মুসলমানদেরকে আগের দৃষ্টিকোণ থেকে দেখে না আগের মতো মূল্যায়ন করে না ফলাফল দুইশো বছরের গোলামি আর পরাধীনতা হ্যাঁ যদিও এখন ইতিহাস বিকৃত হয়ে গিয়েছে এখন যদি ভারতের কোনো ঐতিহাসিকের লেখা ইতিহাস খোলা হয় তাহলে মনে হয় স্বাধীনতা যুদ্ধের গোটা অবদানটাই মনে হয় তাদের কিন্তু প্রকৃত সোর্স থেকে আসল ইনসাফের সঙ্গে যদি ইতিহাস বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে না গোটা স্বাধীনতা আন্দোলনের মূল অবদানটাই ছিল মুসলমানদের শুধু মুসলমানদেরই না আলেমদের শুধু আলেমদেরই না কৌমি মাদ্রাসার প্রথম সারির আকাবিরে দেওবানদের হ্যাঁ সকল হিন্দু যে বিরুদ্ধে ছিল তা না তাদের কেউ কেউ সাপোর্ট করেছে উল্লেখযোগ্য পরিমাণ সহযোগিতা করেছে আমরা এটাকে অস্বীকার করি না কিন্তু মূল নেতৃত্ব তারা দিয়েছে মূল হাল তারা ধরেছে আর আলে মোলামা শুরু থেকেই তাদের বিরুদ্ধাচরণ করেছে বা তারা রাজাকারি কার্যক্রম করেছে বিষয়টা কোনোদিনও এরকম ছিল না তো ইস্কন নিয়ে বারবার আলোচনাটা কেন আসছে যদি এটা হিন্দুদের সনাতন কোন শাখাই হতো তাহলে আমাদের এত মাথা ব্যথা এই সময়ে হঠাৎ করে এই ইস্কনের উপর এত ফোকাসের কোনো প্রয়োজন ছিল না কিন্তু দেখা যায় উনিশশো সালে মাত্র ইস্কনের প্রতিষ্ঠা হয় হিন্দুদের কিন্তু একটা দাবি হলো তারা সনাতন তারা প্রাচীন তারা পুরনো তারা কথায় কথায় গর্ব করে মুসলমানদের ইতিহাস মাত্র চোদ্দশো বছরের আর আমরা হলাম সৃষ্টি লগ্ন থেকে দুনিয়াতে আছি আমরাই প্রাচীন আমরাই পুরনো আর মুসলমানরা নতুন এসেছে কিন্তু দেখা যাচ্ছে ইস্কনের প্রতিষ্ঠা বা ইস্কনের সূচনাটা কিন্তু সৃষ্টির শুরু থেকে না বরং মাত্র উনিশশো সালে তার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে কোথায় ভারতে পাকিস্তানে বাংলাদেশে কোনোটাই না প্রতিষ্ঠা হয়েছে নিউ ইয়র্ক সিটিতে অভয় চরণার বিন্দু তার প্রতিষ্ঠাতা অভয় চরণার বিন্দু এই ব্যক্তি তারা তো তার সবার নামের সঙ্গে থিওরি হলো সবার নামের সঙ্গে তার প্রভু শব্দ যোগ করেন তো এই প্রভুর থিওরি থেকে সেই উনিশশো ছিষট্টি সালের প্রতিষ্ঠা হয় আর যেই ব্যক্তির হাতে প্রতিষ্ঠা সেও যে এক থেকে উচ্চমার্গীয় হিন্দু এবং হিন্দু ধর্মের প্রচার প্রসারে কাজ করেছে তা না বরং তার আগমনটাও ঘটেছে খ্রিস্টান মিশনারি থেকে বর্তমানেও দেখা যায় ইস্কনের যারা সারা দুনিয়ার নেতা এদের বিপুল পরিমাণ নেতাই এরকম যারা ইহুদি বা খ্রিস্ট ধর্ম থেকে পরিবর্তিত হয়ে হিন্দু হয়েছে এখন ইস্কনের আদর্শ সমাজের মধ্যে প্রচার করছে ইস্কন মানে কি ইস্কন শব্দটা তো সংক্ষিপ্তরূপ ডিটেলস যদি আমরা করি এটাকে ভাঙি তাহলে হবে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। বাংলায় বললে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তার নাম থেকেই বোঝা যাচ্ছে তারা কৃষ্ণের আদর্শকে বাস্তবায়ন করতে চায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইনাল সোসাইটি ফর কৃষ্ণ তো নামের মধ্যেই তাদের মূল আদর্শ মূল লক্ষ্য লোকায়িত আছে তো কেন তারা শুধুমাত্র কৃষ্ণের কীর্তন করে কৃষ্ণের উপাসনা করে বা তারা কেন কৃষ্ণের আদর্শ বাস্তবায়ন করতে চায় এ প্রসঙ্গে পরে আসছে এই ইস্কন তার সৃষ্টি শুরু থেকেই তারা চৈতন্য নামক একজন ব্যক্তির আদর্শকে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করেছে এই আলোচনায় কেন যাচ্ছে তো চৈতন্য নামক একজন ব্যক্তির আদর্শ তারা নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করে চৈতন্যর জন্ম হলো পনেরোশো শতকে এই চৈতন্যের বিশেষ কিছু থিওরি ছিল চৈতন্য যখন সমাজের মধ্যে হিন্দু ধর্ম নিয়ে কাজ করে তখন আরব এবং তুরস্ক থেকে আগত মুসলমান দায়ী বা মুসলমান বণিক ব্যবসায়ী তাদের প্রভাবে এই অঞ্চলে হিন্দু ধর্মের অনুসারীদের মধ্যে ব্যাপকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার একটা হেরিক পরে গিয়েছিল আর আপনাদের যাদের হিন্দুদের সঙ্গে কিছুটা হলেও মেলামেশা আছে বা জানাশোনা আছে খুব ভালো করে জানা থাকার কথা হিন্দুদের মধ্যে নিম্ন শ্রেণীর হিন্দু যারা তারা কিন্তু ইসলামের দিকে কেমন যেন তো ঝোঁকা থাকে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করা যায় খুব সহজেই তারা ইসলামকে গ্রহণ করে সেই সময় এটা ছিল আরো বেশি কারণ সেই সময় উচ্চমার্গীয় হিন্দু যারা ছিল তারা এদের উপর নির্যাতন করত, নিপীড়ন চালাত এদের সঙ্গে চাপর চাকরানির চাইতেও খারাপ আচরণ করত। তো দেখা গেল এই নিম্ন শ্রেণীর হিন্দুরা ব্যাপকভাবে ইসলামের দিকে ঝুঁকতে থাকলো এবার চৈতন্য ভাবলো যদি এখন ধর্মান্তর ঠেকাতে চাই তাহলে এর জন্য সবচেয়ে বড় পদক্ষেপ নিতে হবে হিন্দুদের মধ্যে জাত প্রথার বিরুদ্ধে বলতে হবে কারণ এই জাত প্রথার কারণেই দুই ভাগ হয়ে গিয়েছে যেমন ব্রাহ্মণরা বলে যে নমশুদ্রের সৃষ্টি হলো ব্রোমার পা থেকে আর আমাদের ব্রাহ্মণদের সৃষ্টি হলো ব্রহ্মার মস্তক থেকে সেই আমি ব্রাহ্মণ কিভাবে নমশুদ্রকে সম্মান করতে পারি তাদের থিওরি এটা তাদের বিশ্বাস ধর্মীয় আকিদা তো চৈতন্য এটাকে কাজে লাগালো বিরুদ্ধে বলতে হবে সকল হিন্দুকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে কোনো প্রকার থাকবে না ভাই ভাই হয়ে যাবে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগোতে থাকবে তার এক নম্বর থিওরি দ্বিতীয় থিওরি হলো যতই ঐক্যবদ্ধ করার চেষ্টা করুক না কেন তাদের অন্তরের মধ্যে যদি মুসলমানদের প্রতি ঘৃণা না ঢোকানো যায় তাহলে কোনোদিনও ব্যাপকভাবে ধর্মান্তর ঠেকানো যাবে না कारणी आदर्श की, की, की। जो, जो मुहम्मद रसुल्लाह सल्लाह आल हसलमेर शिक्षा और तरह जीवनदर्शार उपस्थापन कर तक तरह विवेक जो वक्र ना हो गए अवश्य इसलमर दिखे झुक है तो তার পদক্ষেপ গ্রহণ করলো যে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সকলের অন্তরের মধ্যে ঘৃণা ঢুকিয়ে দিতে হবে এই ঘৃণা ঢুকানোর জন্য তারা অনেকগুলো পদক্ষেপ হাতে নিল এর মধ্যে একটা ছিল তারা মুসলমানদেরকে বিভিন্ন শব্দে গালি দিত নামের সঙ্গে এটা ছিল আজকাল যেমন পশ্চিমে অনেক লেখক অনেক সাংবাদিক মুসলমান এবং টেরোরিস্ট শব্দ দুটকে সমার্থক বানিয়ে ফেলেছে মুসলমান মানেই উগ্র মুসলমান মানেই হিংস মুসলমান মানেই অনেক মানে দেখা যায় গুগলে মুসলিম লিগে সার্চ করলেও সেই টেরোর ছবি সামনে চলে আসে সমার্থক বানিয়ে ফেলার একটা চেষ্টা তো তারা কিছু গালি কিছু ট্যাগ মুসলমানদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিল এর মধ্যে তিনটা ট্যাগ বেশি প্রসিদ্ধ ছিল একটা হলো জবন একটা হলো অস্পৃশ্য আর একটা হলো ম্লেচ্ছ তো গৌরীয় বা বৈষ্ণব হিন্দু যারা এই চৈতন্যের থিওরিকে যারা কাজে লাগিয়েছিল তারা মুসলমানকে ভাবে দিত। যেমন একজন ভক্ত ছিল যার নাম ছিল হরিদাস এই হরিদাস একসময় হিন্দু ছিল পর মুসলমান ছিল পরবর্তীতে সে হিন্দু ধর্ম গ্রহণ করে চৈতন্যের অনুসারীতে পরিণত হয় এই চৈতন্য তাকে দেখত যবন হরিদাস নামে জবন কেন আসছে কারণ যেহেতু আগে সে মুসলমান ছিল তো মুসলমানদের সঙ্গে তারা যুক্ত করে দিয়েছিল তো এবার আসেন। চৈতন্য সে একটা আদর্শ সমাজে প্রচার করত এবং এই ডায়লগটা তার ডায়লগে পরিণত হয়ে গিয়েছিল যে নির্জবন করো আজি সকল ভুবন নির্জবন জবন মানে মুসলমান নির্জবন তার মানে মুসলমান মুক্ত করো আজি আজকেই সকল ভুবন সারা বিশ্বকে যেহেতু হিন্দুরা প্রাচীন যেহেতু হিন্দুরা সনাতন মুসলমানরা পরবর্তীতে আগত তাহলে যদি হিন্দুদের মধ্যে ধর্মান্তর ঠেকাতে চাও তাহলে নির্জবন করো আজি সকল ভুবন বাংলা একাডেমি থেকে একটা বই প্রকাশিত হয়েছে বাংলাদেশের ইতিহাস বেশ কয়েকটা সিরিজ এর মধ্যে বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ পঞ্চম সংস্করণের দুইশো বাষট্টি নম্বর পৃষ্ঠে চৈতন্যর এই ডায়লগটা উল্লেখিত আছে নির্জবন করো আজি সকল ভুবন এরপর তার তৃতীয় পদক্ষেপ ছিল बलाजना बर्तमान से हलो कलिफा मान हलो कपड़ चपड़ सेल से खिफा अथवा मुसलमान ही कर खलिफा शब्द विकृत हो गई मानी विचारक तो से मुसलमान क्या চৈতন্য যখন কীর্তন করছিল না আমাদের সময়ে সে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাকে থামাতে গিয়েছিল তখন চৈতন্য তার দলবল বল নিয়ে মুসলমান কাজির ঘর ভাঙার জন্য গিয়েছিল একটা কবিতাও সেই সময় প্রসিদ্ধ হয়েছিল যে ভাঙিব কাজির ঘর কাজির দুয়ারে কীর্তন করিব দেখি কোন কর্ম করে তিলার ধোকেও ভয় কেহ না করিও মনে তো এই এই একটা প্রথার বিরুদ্ধে বলে সকল হিন্দুকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে আপনি যদি ইস্কনের কার্যক্রম মূল্যায়ন করেন দেখবেন তারা এই কাজটা করছে এবং সমাজের নমশূদ্র বা এই নিম্ন হিন্দুরা ব্যাপকভাবে তাদের অনুসারী হচ্ছে হাতের মধ্যে লাল ফিতা বাজছে দ্বিতীয় ধাপে ইসলাম এবং মুসলিম ঘৃণা সৃষ্টি করার অপপ্রয়াস যার কারণে তারাও এই ডায়লগ দিয়ে থাকে নির্জবন করো আজি সকল ভুবন। তৃতীয় স্টেপ যে তারা কীর্তন করবে এই কীর্তনে যদি কেউ বাধা দেয় তার সঙ্গে মারামারি করবে দাঙ্গা করবে আপনি দেখেন দুই এখন থেকে পাঁচ বছর আগে স্বামীবাগ মন্দিরের পাশে একটা মসজিদের মুসল্লিদের সঙ্গে তাদের হাতাহাতি হয়েছিল মারামারি হয়েছিল সে সময় ইস্যু কি ছিল যে মুসল্লিদের দাবি ছিল তারাবীর নামাজ যখন মসজিদে চলে আল্লাহর পাক কালাম তেলাওত করা হয় তোমরা এই সময়ে শুধু কীর্তনটা বন্ধ রাখো যদি বন্ধ রাখতে না পারো অন্তত মাইকটা বন্ধ রেখে তোমাদের কামড়ার মধ্যে তোমরা এবাদত করো আমাদেরকে আল্লাহর কালাম শুনতে দাও আল্লাহর এবাদত করতে দাও কিন্তু তারা ভাবে রাজি হচ্ছিল না একটা পর্যায়ে যখন মুসল্লিরাও একটু উত্তেজিত प्रकाश्य कीर्तन कर बार बार जो एलकार नेतृस्थानी वर्ग मस्जिद कमिटी मस्जिदा बोलार पर जो क्या हिले तो उमानी नगर आलम मस्जिद रहमान मोगलाबाजारीट फेसबुक स्टाटास উল্লেখযোগ্য কোনো ছিল ছিল না, প্রথম বাক্য যে শাহ জালাল উত্তর শহীদের রক্তে কি জমাকবিধে গেছে তারপর শুধু নিউজটা উল্লেখ করেছে যে গতকাল মধু জামে মসজিদে এই বিষয়কে কেন্দ্র করে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তো এখানে আমাদের উচিত হলো এখানে ইনসাফ সৃষ্টি করা তারা এরকম আচরণ করতে পারে যেই দিন স্ট্যাটাস দিচ্ছে রাতের বেলা তাকে সেখানে হত্যা করা হয়েছে বেলা মসজিদে মুসল্লিরা এসে দেখে যে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ ঝুলছে দুই ঘটনা তো এই যে কীর্তন করবে কিন্তু বাধা দেয় তার সঙ্গে তারা করবে তারা মারামারি করবে আপনি দেখেন এই দেশের মধ্যে স্বাধীনতার পর থেকে শুরু করে গত দুই চার বছর আগ পর্যন্ত হিন্দু এবং মুসলমান সামাজিক অবস্থানের ক্ষেত্রে এত সুন্দর দৃশ্য আমার মনে হয় না পৃথিবীর খুব কম দেশেই আছে কোনো দাঙ্গা নেই কোন মারামারি নেই কোন হানাহানি নেই পাশাপাশি এলাকায় থাকছে মুসলমানরা তাদের এবাদত করছে তারা তাদের উপাসনা চালিয়ে যাচ্ছে কিন্তু এখন দেখা যাচ্ছে তারা এসে যখন এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলো আমরা আমাদের কীর্তন করব কোন বাপের বেটা এসে আমাদেরকে বাধা দেবে এখন দেখা গেল শুধু ইস্কনই না অন্য আরো যারা বিভিন্ন মতবাদের অনুসারী তাদের মধ্যে মেজাজ ঢুকে যাচ্ছে অনেক জায়গায় এখন এটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে যে শুধুমাত্র নামাজের সময় এক বন্ধ রাখতে বাংলাদেশে র এই নামে একটা বই আছে পৃষ্ঠায় যে ইস্কন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে হিন্দুদের সংগঠন না আবুরুষ তার বইয়ের মধ্যে বাংলাদেশে র এই বইয়ের মধ্যে লিখছে ইহুদিদের একটা সংগঠন বলে জানা গেছে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি এটা তো আমাদের হুজুরের কোন লেখা বই না কোনো আলেমের লেখা বই না যা আমরা একপাক্ষিক আচরণ করছি আবুরুষদের লেখা বই সর্বমহলে গ্রহণযোগ্য বই তো এবার আসি এগুলো তো হলো তারা তাদের সেই চৈতন্যের থিওরি বাস্তবায়ন করতে গিয়ে সমাজের মধ্যে যেটা হচ্ছে দেখেন আপনি ইন্ডিয়ার মধ্যে আর তারা যে কাজটা করছে সে আর এর বাংলা ভার্সন হিসেবে যদি তাদেরকে মূল্যায়ন করেন আমার মনে হয় না খুব বেশি ভুল হবে বা খুব বেশি পার্থক্য খুঁজে পাবেন প্রায় দেখা যায় ভিডিও আসে কয়েকদিন আগেও দেখলাম ভারতের মধ্যে প্রকাশ্যে তারা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে হিন্দুরা তাদের সাক্ষাৎকার নিয়েছে সাংবাদিক তার বাক্যগুলো অনেকটা এরকম ছিল যে হামে মুসলিম সাথ এ ধরনে একটা বাক্য ছিল যখন মুসলমান জেহাদিদের সঙ্গে আমরা আমাদের লড়াই হবে তখন যেন আমরা অস্ত্রগুলো ব্যবহার করতে পারি এজন্য আমরা প্রকাশে অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছি শব্দ স্পষ্ট মুসলিম জিহাদিওকে সাথ। অন্য জঙ্গি সন্ত্রাসী বলছে না মুসলিম জিহাদিওকে সাথে তার কয়েকদিন পর দেখা গেল বাংলাদেশের একজন হিন্দু যুবকের ভিডিও ভাইরাল হলো খুব দুঃখ করে বলছে যে পৃথিবী জানে না আমাদের বাংলাদেশের হিন্দুরা আমরা কতটা অসহায় আছি আর সেই দিন আমরা যেই দিন এই অঞ্চল পুরোটা অখণ্ড ভারত এবং অখণ্ড রামরাজ্য প্রতিষ্ঠিত হবে শ্যামলীর মালিকের একটা ভিডিও তো অনেকেই দেখেছেন ওয়াদা করে বলছে যে আমি ওয়াদা করেছি ততদিন পর্যন্ত ভারতে যাব না যতদিন না পুরো অঞ্চলটার মধ্যে হিন্দু ধর্ম প্রতিষ্ঠিত হয় এবং হিন্দু রাজ্য প্রতিষ্ঠিত হয় कथा सरकार छत्र छाय मुस्लिम फंडालिस्ट कर घरों पड़िए ट्राम्प जो जिज्ञेस कर लो क्या तुम घर पड़े सुंदर जवाब दीचे मुस्लिम फंडामेंटालिस्ट ग्रुप অথচ সাংবাদিকরা যখন তার পার্শ্ববর্তী প্রতিবেশীদের সাক্ষাৎকার নিল সকল প্রতিবেশের ভাষ্য ছিল ওরা নিজেরাই নিজেদের ঘর পুড়িয়েছে তা ঘরটা আবার নিজের না নিজের ভাইয়ের ঘর নিজেরাই পুরিয়েছে পুরিয়ে সকল দোষ মুসলমানদের কাঁধে চাপিয়ে দিয়েছে দেখা গেল ভোলার মধ্যেও যখন একদিকে আন্দোলন হচ্ছিল এবং মুসলমানদের উপর নির্মম ভাবে নির্বিচারে গুলি হচ্ছিল চারজন মুসলমান শহীদ হয়ে গেল কোথেকে যেন হিন্দুদের ঘর বাড়িতে আগুন লেগে গেল অথচ ওই অঞ্চলে মুসলমানরা তখন গমনই করেনি সকলে শান্তিপূর্ণ আন্দোলনের পরে একটা ভিডিওর মধ্যে দেখা গেল তারা নিজেরাই সরযন্ত্র করেছে তো এরকম একটা দুটো না বারবার এই হালত সামনে আসছে আর এই আবুরুষদের যে লেখা যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার একটা প্লান একটা ষড়যন্ত্র নিয়ে তারা সামনে এগোচ্ছে এই বিষয়টা আমাদের চোখের সামনে পরিষ্কার হচ্ছে তো এবার আসি যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সং কৃষ্ণর আদর্শের সঙ্গে তাদের এই আদর্শের মিল কোথায় কৃষ্ণ কি তাদেরকে এগুলো শিখিয়েছে দেখেন ভারতবর্ষে একটা হিন্দুদের ধর্মযুদ্ধ হয়েছিল যে যুদ্ধটার নাম হলো যুদ্ধ। যারা অনলাইনে আছেন সার্চ করে দেখতে পারেন কুরুক্ষেত্র যুদ্ধ। এই কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালে বা এটাকে কেন্দ্র করে কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথন হয়েছিল এই কথোপকথনের সংকলনই হলো ভগবৎ গীতা যেটা হলো মহাভারত মহাকাব্যের একটা অংশ এই মহাভারত মহাকাব্যের মধ্যে এই কুরুক্ষেত্র কুরুক্ষেত্রযুদ্ধের ডিটেলস উল্লেখিত হয়েছে কুরুক্ষেত্র কুরুক্ষেত্রযুদ্ধটা কি ছিল এই আমাদের এই সমস্ত লোকেরা এখন যে বলছে যে অখণ্ড রামরাজ্য রাজ্য প্রতিষ্ঠা করার তারা যে একটা প্ল্যান নিয়ে করছে এই অখণ্ড রামরাজ্যের সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক তো কুরুক্ষেত্রযুদ্ধটা যদি আমরা বুঝি তাহলে সম্পর্ক বুঝে চলে আসবেন কুরুক্ষেত্র যুদ্ধের আগে ভারতবর্ষ দুইশো দুইশো রাজ্যে খণ্ডিত ছিল কম কথা না এখনও খোদ ভারতের মধ্যে এই রাজ্য কিন্তু দুইশো নেই আছে তো সেই সময়ে তৎকালীন যেটা ভারতবর্ষ এখন আর ভারত না তৎকালীন ভারতবর্ষ যার মধ্যে বাংলাদেশও আছে পাকিস্তানও আছে খোরাসানের কিছু অঞ্চলও আছে এদিকে মিয়ানমারের কিছু অঞ্চলও আছে পুরোটা জুড়ে ব্যাপক একটা বড় বিস্তৃত একটা অঞ্চল এই অঞ্চলটা ২২০টা বিশটা রাজ্যে খণ্ডিত ছিল কৃষ্ণের ব্যাপারে বলাই হয় কৃষ্ণের আবির্ভাবই হয়েছে ভারতবর্ষকে এক করার জন্য তো কৃষ্ণের মূল অবদানই হলো এই কুরুক্ষেত্র যুদ্ধের মাধ্যমে সে গোটা ভারতবর্ষকে ২২০টা রাজ্য থেকে বের করে এক দেহে পরিণত করতে পেরেছে এটা তাদের দাবি আসলে পেরেছে কিনা আমরা সেই বিশ্লেষণে যাচ্ছি না তাদের দাবি হলো কুরুক্ষেত্র যুদ্ধের মাধ্যমে কৃষ্ণের সফলতা হলো কৃষ্ণ এই খণ্ড বিখণ্ড ভারতকে অখণ্ড ভারতে প্রতিষ্ঠা করতে পেরেছে কিন্তু কৃষ্ণের বড় অবদান হলো কৃষ্ণ সরাসরি নিজে যুদ্ধ করে না বরং করে অনেকে হয়তো বোঝেন নিজে যুদ্ধ করে না কিন্তু নেপথ্যের নায়ক সে থাকে নাটের গুরু সে থাকে সে যুদ্ধ করায় আবরান ফাহাদের হত্যাটা নিয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন দেখবেন এই হত্যাকে কেন্দ্র করে বারবার যার নাম উঠে আসছিল অমিত শাহ এই অমিত শাহকে প্রথমে গ্রেফতারও করা যাচ্ছিল না হয়ে গিয়েছিল এখানে এসে কিছুই করা ছিল না আবার দেখা যাচ্ছে সরাসরি সে নিজের হাতে মেরেছে বিষয়টা এরকম না সে নিজের হাতে নির্যাতন করেছে তাও না নির্যাতন হয়েছে সে হ্যান্ডেলিং করেছে এটা একটা পরিভাষে বলা হয় অমিত শাহ ছিল হ্যান্ডেলার তো এই হ্যান্ডেল আর কি ভাবে কাজটা করেছে যেভাবে কৃষ্ণ করছিলাম সে হাইলাইট হবে না সে আসবে হাইলাইট হবে অন্যরা বিপদে পড়লে অন্যরা ফাঁসবে সে আরলে থেকে যাবে সে বেঁচে যাবে আদর্শের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে কিনা তো কৃষ্ণের যেহেতু মূল অবদান ছিল অখণ্ড রামরাজ্য অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা এখান থেকে এসে এখন বারবার এই কথাটা আসছে যে আমরা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাই আমরা আমাদের সেই হারিয়ে যাওয়া ভারতকে আবারও পুনরুজ্জীবিত করতে চাই চায় যে এটার কি দলিল তো বিভিন্ন সময়ে তাদের কথাবার্তা যারা শুনেছেন তাদের স্পষ্ট জানা থাকার কথা বিশেষ করে কয়েক মাস পূর্বে ঢাকা সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার পকেট থেকে একটা চিঠি পড়ে যায় এই চিঠিটা পরবর্তীতে 15 মিনিট এই চ্যানেলে যে সাংবাদিক সাংবাদিক ইলিয়াস হোসেন তার হস্তগত হয় এবং এটা নিয়ে সে একটা নিউজও করেছে অনেকে হয়তো দেখেছেন বড় একটা রিপোর্ট কৃষ্ণের আদর্শ বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা কোন প্ল্যান অনুসরণ করছে বস্তু সহজ হয়ে যায় সেই চিঠির মধ্যে কি লেখা ছিল চিঠির উপরে বামপাশে লেখা ছিল হরে হরে ডান পাশে লেখা ছিল কৃষ্ণ কৃষ্ণ এই হরে কৃষ্ণ তো আপনার দেখেছেন এটা নিয়ে কি হচ্ছে আমাদের চট্টগ্রামের একটা স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে প্রাসাদ খাইয়ে মুসলমান বাচ্চা হিন্দু বাচ্চা সকলকে সম্মিলিতভাবে তাদের থেকে কোন স্লোগান আদায় করা হয়েছিল হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলবেন স্লোগানের কি দাম স্লোগানের কি দাম এটা তো তখন বুঝতে পারতাম যদি স্লোগানের ভেতরে ঢুকতে পারতাম এত আল্লাহ একবার আমরা কেন বলি আজানের মধ্যে আল্লাহ আকবর একামতের মধ্যে আল্লাহ আকবর নামাজের মধ্যে একটা বিধান থেকে আরেকটা বিধানে যাওয়ার ক্ষেত্রে এক একরকম থেকে আরেক রকমে যাওয়ার ক্ষেত্রে বারবার আকবার আকবার আকবার সেখানে আল্লাহ আকবর কি আছে আল্লাহ আকবরের মধ্যে উহুর যুদ্ধে যখন মুসলমানরা প্রাথমিক বিজয়ের পরও আমিরের নির্দেশ অমান্য করার কারণে যখন তারা শেষবার পরাজিত হয় তখন সেই সময় বোখারি শরীফের রেওয়ায়ত আবু সুফিয়ান তখন তা কুবির দিচ্ছিলেন তুমি তার জবাব দাও সবাই কিন্তু তখন লুকিয়ে আছে যুদ্ধে যেহেতু পরাজিত এখন তো সম্মুখ আবার অবতীর্ণ হওয়ার সুযোগ নেই লুকিয়ে ছিল এর আগ পর্যন্ত আবু সুফিয়ান বিভিন্ন খারাপ কথা বলেছিল যে জীবিত থাকলে তো কথা বলতোই তাও কেউ মুখ খুলছিল তখন আর আল্লাহ রসুল চুপ থাকেননি আল্লাহ রসুল বলছেন হে অমর তুমি জবাব দাও এখন আর চুপ থাকার সময় নেই নিজেদের বেঈজ্জতি সই নেওয়া যায় কিন্তু আল্লাহর বেঈজ্জতি কোন মুসলমান কখনো সইতে পারে না। নদী আল্লাহন বললেন কি বলবো রসুল বললেন তুমি বলো আল্লাহ আল্লাহ আজাল আরে তোদের কতটুকু সমুন্নত আমার আল্লাহ সবচেয়ে সমুন্নত আমার আল্লাহ সবচেয়ে মহান। এরপর বলল উজ্জা উজ্জা মহানুম আমাদের উজ্জা দেবতা আছে উজা দেবতা আমাদের বিজয়ী করেছে তোদের তো কোনো উজ্ দেবতা নাই এবার রসুল ওমরকে কে বললেন ওমর জবাব দাও অমর জিজ্ঞেস করলেন কি জবাব দেবো হ্যা আল্লাহ রসুল আর এগুলো তেজন্যদের অভিভাবক আল্লাহ মুমিনদের মাওলা আর কাফেরদের কোন মাওলাই নেই তো এই যে বাচ্চাদেরকে প্রাসাদ খাইয়ে তাদের থেকে এই হরে কৃষ্ণ বের করার মধ্যে কি ফায়দা ভারতে জয় শ্রীরাম না বলার কারণে শত শত মুসলমানকে হত্যা করা হয়েছে শত শত মুসলমানকে নির্মম নির্যাতন করা হয়েছে এমনকি একটা ভিডিও ভাইরাল হয়েছিল দেখেছেন কিনা কোলের একটা বাচ্চাকে তার উপর বারবার আঘাত করা হচ্ছে যে সে কেন জয় শ্রীরাম বলছে না সে কিসের জয় শ্রীরাম বোঝে বাচ্চা কাঁদতে কাঁদতে শেষ আর তার উপর নির্যাতন করা হচ্ছে বল জয় শ্রীরাম বল বারবার এই কথাটা বলা হচ্ছে তো এরকম জয় শ্রীরাম বলাতে বলাতে সবার মুখ থেকে যদি ফেনাও তুলে ফেলে তারপরও এই সমস্ত রামচন্দ্র আর কৃষ্ণের কি শক্তি আছে আমার আল্লাহর সঙ্গে মোকাবেলা করবে তো চিঠির উপরে বামপাশে লেখা ছিল হরে হরে ডানপাশে কৃষ্ণ কৃষ্ণ মাঝখানে জয় শ্রীরাম তারপর দ্বিতীয় লাইনে লেখা ছিল প্রভু অভয় চরণার বিন্দু অর্থাৎ যেতাদের তাদের প্রতিষ্ঠাতা প্রভু অভয়চরণার বিন্দু চরণে কমলে এই অধমের ভক্তিপূর্ণ দণ্ডবর প্রণাম এরপর তৃতীয় লাইন কৃপা করে আমাদের মহৎ মায়ের কৃপায় আপনি এই কামনা করি আমরা মায়ের হারিয়ে যাওয়া বাংলাকে আবারও মায়ের পুজোয় ধন্য করতে মহাশয়ের কাছে কিছু আর্জি পেশ করছি ওই যে সেই আদর্শ মায়ের হারিয়ে যাওয়া বাংলাকে মায়ের কোলে ফিরিয়ে দিতে কবে হারালো তাদের যেহেতু চিন্তা হলো কুরুক্ষেত্র যুদ্ধের পর কৃষ্ণের অবদানে পুরো অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হয়েছিল এখন যেহেতু আবার এই বাংলা একটা মুসলিম কান্ট্রি হয়ে গিয়েছে তো বাংলা মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে আবার মায়ের কোলে ফিরিয়ে দিতে চাই এক নম্বর তাদের কিছু আর্জির প্রথম আর্জি হলো সনাতন ধর্মাবলম্বী সকল কর্মকর্তাকে আমরা মায়ের এক আচলের নিচে আনতে চাই কর্মকর্তা আসলে কর্মচারী তেমনি চলে আসবে कुफर। धर्मवल सकल कर्म करता के मायर एक आचल आनते चाहिए देह आत्ता भिन्न हल उद्देश्य एक ये मुसलमान आदर्श छह आत्ता भिन्न हद्देश दई ইস্কন আপনাদের চাকরি পদোন্নতির জন্য যেখানে যা প্রয়োজন করবে বিনিময় আপনার ইস্কনের জন্য মানে মায়ের জন্য কাজ করবেন তিন বিভিন্ন জায়গায় আমাদের জমি জায়গাসহ অনেক সমস্যা ভোগান্তিতে আছি সেখানে আমাদের প্রশাসনিক সহায়তা প্রয়োজন চার প্রভু সুরেন্দ্রের মাধ্যমে আদালতে আমাদের প্রভাব যথেষ্ট হয়েছে সাবেক বিচারপতি সুরেন্দ্র প্রভু সুরেন্দ্রের মাধ্যমে আদালতে আমাদের প্রভাব যথেষ্ট হয়েছে তবে প্রশাসনে এখনো নাজকতা কাটেনি এটা আরেকটা আগের কথা তারা প্রশাসনে সোসাইটি শুধু দেশীয় না বাংলাদেশকে কেন্দ্র করে তাদের কার্যক্রম না ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বাংলাদেশে তারা নিজেদের সভাপতি নির্বাচন করেছে পুলিশের সাবেক ডিআইজি সত্যরঞ্জন বারৈকে সত্যরঞ্জন বারৈ এভাবে বিভিন্ন পুলিশ লাইনের মধ্যে তারা নিজেদের মন্দির খোলার জন্য নিজেদের কার্যক্রম চালানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যেমন ঢাকার রাজধানীর পুলিশ লাইনের মধ্যে তাদের একটা আছে ভাগবত সংঘ ডিএমপি মানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এরপর দেখেছেন আবরার ফাহাদের যে ইস্যু এই ইস্যুকে হ্যান্ডেলিং করার জন্য বা এটা তদন্ত করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ কর্মকর্তা তো সেই পুলিশ কর্মকর্তা কৃষ্ণপদ রায় তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক ইসকনের স্কনের অনুসারী অমিত শাহ বিচার করার জন্য পাঁচ ইস্কনের সাথে কাজ করার বিনিময়ে আপনাদের স্কেল অনুযায়ী মাসে সাত বাড়তি বেতন পাবেন বলবেন হুজুরা তো আমাদের খালি দাওয়ি দেয় নামাজ পড়তে বলে কোনো দিন তো বলে না যে নামাজ পড়লে আমাকে টাকা দেবে হ্যাঁ যেই দিন ঘোষণা দেয় নামাজের পরে তবরও কাছে সেই দিন তো দেখেন না মসজিদে জায়গা হয় না বাচ্চারাও একেবারে জন্মদিনের পোশাক গায়ে দিয়ে চলে আসে মসজিদে জন্মদিনের পোশাক মানে নগ্ন পোশাক নগ্ন পোশাকেও চলে আসে জিলাপির লোভে তো এরকম আমাদেরকে কিছু সুবিধা দেয় না আমরাও ইসলামের উপর উঠবো কেন কারণ জগতে তারাই আমাদের একমাত্র শত্রু তাদের কারণেই আমাদের ধর্ম আজ হুমকির মুখে হিন্দুস্তানে লড়াই নিয়ে যে হাদিস বর্ণিত আছে अपनी ना बड़ो बड़े महात् गो हादी के जय बोलेंदीसान हादीस विभिन्न हकुम लागान तीसर जय बोझे जाल बोझे सही हासान बोझ दृष्टि तो, तो, तो, तो सब ही विवेचना पर मुसलमान खेह फिलबे तो जगते तरह एकम्र शत्रु तर कारण धर्म आज हुमकर मुखे अपनी कुरान् आयात के सामने रेखे विश्लेषण करें आल्लाटाई এক ধর্ম তাদের মধ্যে যতই ভেদাভেদ থাকুক যতই মনোমালিন্য থাকুক মন কষাকষি থাকুক তোমার ইস্যুতে আসলে তারা এক ঘাটে জল খাবে যেমন উদাহরণস্বরূপ আপনি ধরেন খ্রিস্টান আরিবুদ্দীদের বিষয়টা পুরো দুই মেরুর দুই জাতি কিন্তু দেখা যাচ্ছে যখন মুসলমান দমনের প্রশ্ন আসে যখন মসজিদে আফসা দখল করার প্রসঙ্গ আসে তখন খ্রিস্টানরাও তাদেরকে সহযোগিতা করে তারাও খ্রিস্টানদের সঙ্গে ওপ্রতভাবে জড়িত হয়ে যায় অথচ একসময় বক্তানাসর তাদেরকে জেরুজালেম থেকে বহিষ্কার করেছিল বারবার বিতরিত হয়েছিল এমনকি ইউরোপ এই ইউরোপের মধ্যেও তারা তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা লাভ করত। তাদের জন্য প্রশাসনের চাকরি সরকারি বিভিন্ন পদে কোনো প্রকার অংশগ্রহণের অনুমতি ছিল না তারা শুধুমাত্র কিছু ব্যবসা করতে পারত আর এই ব্যবসাকে তৎকালীন ইউরোপের মধ্যে তৃতীয় শ্রেণীর নাগরিক অর্থাৎ আজকে দেখা যাচ্ছে আমাদের ইস্যুতে এসে তারা এক তো এটাই বলা হচ্ছে জগতে তারাই আমাদের একমাত্র শত্রু তাদের কারণেই আমাদের ধর্ম আজ মুখে সাপ আমরা প্রথমে কিছুটা নমনীয় ভাবে মুসলমানদের ভগবানের স্বর্গীয় বাণী শোনাবো धीरे धीरे कठोर होते थकब अबद्ध लोकजन शाचे আমাদের মাদ্রাসাগুলোতে সে নরসিংহ রায়পুরা যেটা হলো মাদ্রাসায় ভবন নির্মাণ করার জন্য টাকা দিল মাদ্রাসাওয়ালারা ভিক্ষা পেয়ে খুশি কুকুর যেমনি ভাবে খাবার পেলে যেখানে ইচ্ছা ছুটে যায় এরাও ভাবলো না যে এরকম ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে এতটা ষড়যন্ত্রে লিপ্ত আরে যেই আল্লাহ আমাকে এতকাল খাওয়াতে পেরেছে যেই আল্লাহ সারা দুনিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা এতকাল ধরে চালাচ্ছে সেই আল্লাহ এই সমস্ত কুফ্ এবং মসজিদদের সহযোগিতা ছাড়াও আমার মাদ্রাসা চালাতে সক্ষম এই এটিং যদি না হয় তোমার মাদ্রাসা দিয়ে হবেটা কি আমরা কিছুটা নমনীয় ভাবে মুসলমানদের ভগবানের স্বর্গীয় বাণী শোনাবো এরপর ধীরে ধীরে কঠোর হতে থাকবো অবাধ্য লোকজনের প্রতি আর আমাদের আদর্শ তো হলো রসুল্লাহ ইসলামের মতো প্রয়োজনে সাহাবিরা যখন পেটের মধ্যে একটা পাথর বাধে আমরা আমাকে প্রতিষ্ঠিত হতে হবে আমাকে টিকে থাকতে হবে আমার পেট ভরতে হবে আমার পকেট ফুলে থাকতে হবে আমার ফ্যামিলি কোনো প্রকার নিরাপত্তাহীনতায় যেন না ভোগে এটা নিশ্চিত করতে হবে যেমন হয়েছিল রাসুল যখন मक्का ऊपर एटैक करब मक्का विजय पूर्व एक सहबी हाथी बलता चिठी पाठ मक्का मुस्कृत चिठीते कि लिखे छो लिखे चलो। पूरेपुरी विस्तारित तथ्य फाँस करनी किसा टास्क दिए रसुलर अटैक करें परवर्ती तथ्य फाँस है अल्लाह तला रसुल के रसुलिज्ञेस करें से बल्ल हे आल्ला रसुलत्मय जो अटैक दे डिफेंड कर मत लोक आंतु मक्कर नागरिक ना बाहर इसे फैमिली रेखे मक्काय जो एम कि सहयोगिता नी जख युद्ध लेगे जाए चढ़ाव में सहयोग হে আল্লাহ রাসুল আমাকে ছাড়েন এই মুনাফিকের গরদান উড়িয়ে দেব কিন্তু রাসুল শুধু ক্ষমা করেছিলেন কেন রাসুল বলছেন সে হল বজরি সাহায্য বদরের ময়দানে অংশগ্রহণ করেছিল আর যারা বদরের ময়দানে অংশগ্রহণ করেছিল আল্লাহ করে দিয়েছেন আর আল্লাহ যাকে ক্ষমা করেছেন আমি তার উপর চড়াও হতে পারি না হাতে পাওয়ার তিন দিনের মধ্যে পত্রবাহকের সাথে যোগাযোগ করে প্রভুর সিদ্ধান্ত জানাতে হবে অথবা স্বামীবাগস্থ ইস্কন মন্দিরে গিয়েও কথা বলার সুযোগ আছে প্রভু আপনার কৃপা করুন নমস্কার আনতে স্বামীবাগ আশ্রম সর্বোত্তম কৌশলী তো এগুলো সামনে রাখলে তারা যে কোন আদর্শকে সামনে রেখে এগোচ্ছে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় যেখানে দেখা যায় কয়েকদিন আগে রাজবাড়ির একটা মাদ্রাসার মুক্তিম সাহেব বললেন বয়স হয়ে গিয়েছে অনেকটা তো বয়স হলে গেলে এখন আমাদের দেশে যেটা হয় হাই প্রেশার ডায়াবেটিস এগুলোর ঝুঁকি দেখা দেয় তো তার থেকেই যদি একটু সচেতন থাকা যায় তাহলে ভালো তো তিনি বললেন যে আমি প্রায় সময় হাঁটাহাটি করি মাঝখানে কয়েকদিন সকালবেলা একটু দৌড়ানো শুরু করেছিলাম শরীরটা ঠিক রাখার জন্য কিন্তু সকলে দেখে হাসাহাসি করে কি হুজুর জঙ্গিবাদী ট্রেনিং শুরু করলেন নাকি কি বোমা ফুটাবেন নাকি সে বলল ওই লজ্জায় আমি আর দৌড়নো বন্ধ করে দিয়েছে এখন আর মাঠেও যাই না কিন্তু আপনি ওদের মন্দিরের সামনে যান বিশ্বাস না হলে যান গিয়ে দেখেন সকালবেলা তারা কি করে তাদেরকে বলার মতো একটা মানুষের মুখ থেকে তো কথা বের হয় না আজকাল তো মুসলিমের আর নিজের ভাই যদি তার স্বাস্থ্য সচেতন হতে থাকে এটাকেও তার কাছে অসচেতনতা মনে হয় অথচ সই হাদিসের মধ্যে বুখারি মুসলিমের হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে আল মকিনুল কউই খাই ওয়াহ বইমিনের দাইফ শক্তিশালী দুর্বল মোমিনের চাইতে প্রিয় হ্যাঁ দুর্বলদের মন ভেঙে যাবে এজন্য আসল সান্ত্বনা শোনাচ্ছেন অফিকুল্লিন খায়রুল না সবার মধ্যেই কল্যাণ আছে তাদের মধ্যে পারসেন্টেজটা একটু বেশি আর কি দাঁড়িয়ে म डने ग्री खबर थके सेजदा तो गएचना सुनते बसले तो सकिना ना कि नाजिले घूम पड़े दे তো আমার অসলের আদর্শ তো ফিট থাকবে মুসলমান শক্তিশালী থাকবে এমনকি কেয়ামতের একটা আলামত বলা হয়েছে ভরি বাড়লে মানুষের শরীরে যে ভরিগুলো হচ্ছে বিশেষ করে আমাদের বাঙালিদের এটা হলো কেয়ামতের একটা আলামত তার মানে খুব ভালো একটা গুম সকলের অর্জন করা উচিত এরপর আসেন দু সালে তারা তাদের নিরাপত্তার ব্যাপারে এতটা সচেতন তাদের মন্দিরগুলোতে বিশেষ করে তাদের কেন্দ্রীয় মন্দির যেগুলো আছে উদাহরণস্বরূপ ধরেন স্বামীবাগ আপনার বাপারও সাহস নেই সেখানে গিয়ে ভেতরে ঢুকতে পারবে কোনোভাবেই আপনাকে সেখানে এলাও করা হবে না আমরা তো কোনো দেখা যায় সেটা নিয়ে খারাপ মন্তব্য শুরু হয়ে যায় উদাহরণস্বরূপ বাংলাদেশের সকল মাদ্রাসার একটা যেখানে কোনো রাজনৈতিক কার্যক্রম অথবা কোনো পলিটিক্যাল পার্সন এলাও না কিন্তু দেখা গেল আমাদের এই মসজিদকে কেন্দ্র করে যখন একটা পলিটিক্যাল পার্সনকে এখানে আনার চেষ্টা করলো কিছু মানুষ যে তার প্রোগ্রাম করবে এই মসজিদে মানুষ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন কমিটি সেখানে বলল না এটা আমাদের প্রতিষ্ঠানের রুলের বাইরে আমরা এখানে কোনো পলিটিক্যাল পার্সনকে অ্যালাউ করি না দেখা গেল তারা উত্তেজিত হয়ে নিজেদের আইনের ব্যাপারও শ্রদ্ধাশীল না উত্তেজিত হয়ে বিভিন্ন রকম খারাপ মন্তব্য ছড়িয়ে দিতে থাকলো অমুক হুজুর খারাপ আমাদের পীর সাহেবকে মসজিদে যেতে দেয়নি সেখানে প্রোগ্রাম করতে দেয়নি আসো তাকে দেখে ছাড়বো তাকে মেরে ফেলবো হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা মিথ্যা মামলা করব তার নামে যে করবই করব এই করবো সেই করবো নিজেদের ব্যাপারে শ্রদ্ধাশীল না তারা তাদের ব্যাপারে এতটা শ্রদ্ধাশীল দুই সালে সিলেটের সালে সিলেটের মন্দিরের মধ্যে একজন বহিরাগত ব্যক্তি ঢুকে পড়ে তারা তাদের সেই মন্দিরের মধ্যে টর্চার সেল ছিল একটা বিষয় মাথায় রাখবেন রিমান্ডের মধ্যে যখন কাউকে নির্যাতন করা হয় অমানবিক নির্যাতন সেখানেও কিন্তু লিখিতভাবে করা হয় না কারণ লিখিতভাবে আইনগত ভাবে এটা অনুমোদিত না যেটা করা হয় এটা ঈশ্বর বাইরে আইনের বাইরে গিয়ে কথা হোক অথবা টাকা খাওয়ার জন্য হোক যে কারণেই হোক না কেন করা হয় কিন্তু আইনগতভাবে এই সবগুলোর বৈধতা নেই সেখানে দেখা যায় একটা অরাজনৈতিক সংগঠন ধর্মীয় সংগঠন তারা টর্চার সেল খুলে রেখেছে এটা যে পৃথিবীর কেউ জানে না তা না মাদ্রাসার মধ্যে একটা ছাত্রকে যদি কোনো শিক্ষক প্রহার করে এটা নিয়ে মিডিয়া বিশাল লম্বা রিপোর্ট লিখে ফেলে। দেখা গেল কয়েকদিন আগে সে নিউজিল্যান্ডের কোন একটা মাদ্রাসার নামে মাদ্রাসার নামে চলে এবং সেটাকে দেখে মাদ্রাসা মনে হয়নি বাংলাদেশে এসে এটা মানুষের মধ্যে বিভেদ ছড়ানোর কি অর্থ কিন্তু দেখা যায় টর্চার সেল চালাচ্ছে ইউটিউবের মধ্যে এখনো সেই ভিডিওটা আছে ভিডিওটা তারা না করলে আমরা জানতেও পারতাম না যে তারা এরকম কার্যক্রম করে दीननाथ दास उत्साहिया मित्र मध्य भिडियो दिल नीचे किसान लेखा थके यूट्यूबना करें देखें विषय उठे आस প্রথমে লিখেছে হরে কৃষ্ণ সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইস্কন ভক্ত শ্রীপাদ নির্জন মিত্র মিত্রপ্রভুর নেতৃত্বে আমরা ইস্কন নামধারী এক ভন্ড ভক্তের আসল রূপ প্রকাশ করলাম আমাদের ইউথ ফোরামের দেবষী শ্রীবাস প্রভু মোহন গোবিন্দ প্রভু অনন্ত গৌরধাম প্রভু নামহট্টের পরমপতি প্রভু আদি অনন্ত প্রভু মধুর মরলী প্রভু বলভ দেব প্রভু আরো শ্যাম নিত্যানন্দ পরম দয়ালু গোবিন্দ রণজয়ী দিব্যরূপ আমরা সকলে মিলে সন্ধ্যার পর থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত বিভিন্নভাবে মারধর করেও স্বীকারোক্তি নিতে পারছিলাম না মন্দিরের সেক্রেটারি ভাগবত করুণা প্রভু তো অধৈর্য হয়ে বলে ওকে একদম কোথাও গুম করে ফেলতে আর নবদ্বীপ প্রভু ভারত থেকে নবদ্বীপ প্রভু ভারত থেকে বারবার ফোন দিচ্ছিলেন স্কাইপিতে সবকিছু দেখছিলেন তিনি বলছিলেন যে যান রেখে যা মারা যায় আমরাও তাই করছিলাম একবার মার খেয়ে সালে অজ্ঞান হলে ডাক্তার বিশ্বনাথ পাল প্রভু কি যেন করে জ্ঞান ফিরান ডাক্তার রিপন বৈদ্ধ প্রভু বলছিলেন পাগলের ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিতে সময় ক্ষেপণ হচ্ছে দেখে ম্যাজিস্ট্রেট নির্জন মিত্র প্রভু আমাদের ধমক দিয়ে বললেন লোহার রড গরম করে আনতে সাথে বড় একটা বালতি গরম পানি আনতেও বললেন তারপর আমরা শালা ভন্ডটাকে মুখের ভিতরে বড় এক কাপড় ঢুকিয়ে মাথা নিচের দিকে রেখে শক্ত করে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখলাম ইশারা করে আর দিতে রাজি হয়। আমরা যেমন চেয়েছিলাম ঠিক তেমনই সে স্বীকারোক্তি দিতে রাজি হয় নয়ত বা ভন্ডের কপালে মরণ লেখা ছিল বাকিটুকু ভিডিওতে দেখতে পাবেন নিচে লেখা নির্জন প্রভু জয় দেবর্ষী প্রভু জয় নবদ্বীপ প্রভু জয় অংশগ্রহণকারী সকল ভক্তবৃন্দ কি জয় করলে কৃষ্ণেও খুঁজে পাবেন কিন্তু একটা সে লিখেছে বাংলাদেশে ইস্কনকে সরাসরি সহযোগিতা করছে ভারত করছে যে বিভিন্ন ভাবে স্পষ্ট বাংলাদেশে তাদের দুটো আবাসিক ছাত্রাবাস গড়ছে সরাসরি খোদ ভারতের অর্থায়নে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় আর এর বলি আর তাদের বলিগুলোও মিলে যায় তারা সেখানে যে আদর্শ সেখানে প্রসব করে তারা এখানে এসে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে থাকে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে নিয়ে যখন কথা হয় সেই নাসিরনগর হোক সিলেটের সেই কাজলশাহ হোক অথবা ভোলার ইস্যু হোক সরাসরি সুষমা স্বরৎ যতদিন জীবিত ছিল টুইটারের মধ্যে প্রকাশ্যে সে টুইট করত যেন এটা নিয়ে তাদের পক্ষাবলম্বন করা হয় এবং সব ক্ষেত্রে হয়েছেও তাই তাদের সাধারণ একজন সাথীকে বাঁচানোর জন্য প্রয়োজনে মুসলমানদের মুখে গুলিও চালানো হয় এটারও কোন পরোয়া করা হয় না তো এই যে হালত গুলো সামনে আসছে এই বাস্তবতাগুলো গুলো যদি কেউ তুলে ধরে সেটাই হয়ে যায় নাকি সাম্প্রদায়িক সময় মাইক বন্ধ না রাখলে মুসলমানদের নিরাপদ আন্দোলনের মধ্যে এসে নিজেদের ঘরবাড়িতে নিজেরা আগুন দিয়ে সেটার দায়ে মুসলমানদের কাঁধে চাপালে সেটা সাম্প্রদায়িক উস্কানি হয় না বরং বিষয় তো আরো গোড়ায় যখন দেখা গেল पेर आश आले मोलारामला मामला टुकु ग्रहण करजान चाप जान तरह तो बार बार जो हालत गो सामने आज তারা বিভিন্ন বিজেপি নেতা মধ্যে বলছে। প্রকাশ্যে আমরা সেই অখণ্ড রামরাজ্য হিন্দুত্ব রাজ্য প্রতিষ্ঠা করব। তারা এই কথাগুলো যখন বলে সেটা নিয়ে করো মাথা ঘামানো নেই হুবু সেই কথা যদি আপনি কপি পেস্ট করেন তাদের কথাটাকে উল্লেখ করেন তাহলে আপনি হয়ে যান আসামি গতকাল নিউজে এসেছে पोस्टर मध्य से शुद्ध आशंका व्यक्त करव्रासन चलते देश पूर्व मुफ्ती सानाउल्ला नाम मुफ्ती सानाउल्ला चाँदपुरी नाम के, ना ना के ग्रेफ्तार्थी যে বিবারিয়াতে হিন্দুদের সেই মন্দির এবং ঘর আক্রমণ হলো তিনি শুধু সম্ভাবনা প্রকাশ করলেন যে আমার মনে হয় না মুসলমানরা শান্তিপ্রিয় মুসলমানরা কোনোদিন তাদের ঘর বাড়িতে গিয়ে এভাবে আক্রমণ করবে বাংলাদেশের ইতিহাস এটা দেখি না কারণ যখন ভুলার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে আন্দোলন হচ্ছিল আপনারা ভিডিও ফুটেজ দেখলে দেখবেন হাত হাজারি এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় যখন মিছিল চলছিল আলিম ওলামারা মন্দিরের সামনে তারা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়েছিল যে কেউ যেন অতি উত্তেজিত হয়ে ভুলেও যেন মন্দিরে আক্রমণ না করে ग्रेफतारुमर संख्या तो कत बस अल्लाह भलो जाने तर मध्य दावत मेहनत कर दावती इसलम अर्थात अमुसलिमे इसमें दावत अनेक मानुषो गुम हो गए দুই মাস হয়ে গেল দেখা যাচ্ছে প্রথম দিকে প্রায় এক মাস পর্যন্ত কোনো খোঁজই ছিল না গুম ছিল পরবর্তীতে তাকে জঙ্গি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে প্রায় এক মাস পরে গতকাল এসকে সুমন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে আব্দুল সবুর খান সুমন साधारण मानुष्टि दिन मोहब्बत लालन दिन कार्यक्रम चलानों चेष्ट कर बल्ला तो यही हल हालत कथागुल उल्लेख कर आसामी से हो जाए उदाता उकानी दाता हाँ দেখা যাচ্ছে এই চল্লিশ বছর পর্যন্ত দেশটা একরকম ছিল শেষ পর্যায়ে এসে দেশটা আর একদিকে যাচ্ছে কাদের কারণে যাচ্ছে একটু নিরপেক্ষ আপনি বিশ্লেষণ করেন কি করেছে মুসলমানরা হ্যাঁ মুসলমানরা নিজেরা নিজেরা মারামারি করে এটার ভিন্ন প্রসঙ্গ টাবলিক ইস্যু নিয়ে হোক অন্য ইস্যু নিয়ে হোক এক দল আরেক দলের হোক এক পীরের মরিদ আর এক পীরের মরিদকে হোক নিজেরা নিজেরা মারামারি করে এসো ভিন্ন শুরু থেকেই করে আসছে কিন্তু অন্যদের উপর চড়াও হওয়ার ইতিহাস এই দেশে কোথায় আছে কবে আছে স্বাধীনতা যুদ্ধের পরেই আপনি দেখেন কয়টা ঘটনা এরকম ঘটেছে কিন্তু রাতারাতি এরকম কেন হচ্ছে বরং বাস্তবতা হল ভারত কি দেশটা বড় না বাংলাদেশ বড় সন্দেহ আছে এই ব্যাপারে কারো গোটা ভারতে ইস্কনের মন্দির হলো চৌষট্টিটা মাত্র সিক্সটি আর বাংলাদেশে ইস্কনের মন্দির হলো নাইনটি এবং এই যে নাইনটি গত 10 বছর আগে ইস্কনের মন্দির ছিল মাত্র তিরিশটা বছরে ৩০ থেকে বেড়ে তিন আপনি ব্রাউজ করেন তাহলেই দেখতে পাবেন তাদের টেম্পল লিস্ট সারা দেশে যে মন্দিরের সংখ্যা নাইনটি ফাইভে গিয়ে উপনীত হয়েছে মাত্র দশ বছরে তারা আমাদের প্লানকে সামনে রেখে ঠিকই সকলকে এক করে ফেলতে যাচ্ছে বিশেষ করে সবগুলো ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন দায়িত্বগুলো তারা নিজেরা নিয়ে নিতে চাচ্ছে আর আমরা এখান থেকে প্রতিবাদ কপি করি কিন্তু মাহদেব সঙ্গে একমাত্র তারাই হতে পারবে যাদের ভালোবাসার কেন্দ্র হবে আল্লাহ ঘৃণার কেন্দ্র হবে আল্লাহ যেই ব্যক্তি এই সমস্ত জালিমকে ঘৃণা করবে না সেই ব্যক্তি প্রকৃত হকের উপর প্রতিষ্ঠিত নেই অপরদিকে যেই ব্যক্তি আল্লাহর কোনো বন্ধুকে ঘৃণা করবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে সেই ব্যক্তিও হকের উপর নিন আপনি দেখেন মুসলমানদের যে কোনো দল রাজনৈতিক দল হোক অরাজনৈতিক দল হোক আপনি যেই দলের মধ্যে এই বৈশিষ্ট্য দেখতে পাবেন তারা অন্যদেরকে নিয়ে ব্যস্তে ষড়যন্ত্র করছে তাদেরকে বিভিন্ন ধর্ম ব্যবসায়ী তারা ইসলামের নাম বেচে খাচ্ছে যদি প্রকৃত মুসলমানই হতো এই ফেতনার যুগে উম্মার ক্রান্তিকালে উম্মার ডুবুডুবু হাল ধরার জন্য চেষ্টা এখন তো হালত হয়ে গিয়েছে এমন যখন ঘরে লাগে, তখন সবাইকে হয়। ভাবে যে আমার বাবা জেগেছে বাবা বের হচ্ছে তো বাবা বের হলে মনে আমি অটোমেটিক বেঁচে যাবো এটা কোনোদিন হয় না যখন বদরের ময়দান কায়েম হয়ে গিয়েছিল আবু হোরো ভাবেননি আমার হাদিসের দর্শ আছে ইভিন ভাবেননি আমার শিখের দর্শ আছে আবদুল্লাহ বলে অমর ভাবেননি যা আমার তো বিভিন্ন রকম খেদমত আছে অন্যান্য সাহাবাহিকরা আমি ভাবেননি আমার তো দায়িত্ব আছে আমার তা সাবসা আছে ভাবেননি এই সকল ইস্যুতে এক হয়ে গিয়েছেন আমার আল্লাহ কি আদেশ দিয়েছেন শুধুমাত্র ঐক্যের আদেশ দেননি কোন জিনিসকে কেন্দ্র করে ঐক্য হবে সেটাও ক্লিয়ার করে দিয়েছেন দুনিয়ার কাফেররাও তো ঐক্যবদ্ধ তো এই ঐক্যবদ্ধের কারণে তারা কি আল্লাহর আদেশকে বাস্তবায়ন করেছে। अल्लाहर दिन केरिया आप द्वारा हक के, के, के एक गोपन करी हक केड़ल करी बस एक सैनबोर्ड के सामने रेखे सकले ऐक्यबद्ध हई और कि हलुआर रुटर व्यवस्था करी ना आल्ला सकते कुरान ऊपर उठो सकले दिन और তাদের মধ্যে বিভেদ থাকবে না তারা ঐক্যবদ্ধই থাকবে ঐক্য নষ্ট হয় কখন ঐক্য নষ্ট হয় বাতিলের বিরুদ্ধে বলার কারণে নয় बिलिले संग संग संगे अब किसर ओक्य हक क्या को ऐक्यबद्ध होते हक आधारे हारिए जा बिलिल हकर संगे ऐक्य करते सफलतार पथ उठे आसान दिन के आटे धरो अरे तुम्हारे मध्य वर्ण भिन्न थक गिन्न था भिन्न थक एलिका भिन्न थक सब ठीक है क्योंकि आल्ला दिन प्रश्न जख आसमे अवश्य ऐक्यबद्ध थे দেখা গেল সেই যখন গেলেরা জাগ্রত হওয়ার চেষ্টা করছে আর মুসলমান নামধারী কিছু ভণ্ড এসে সেখানে ভেট দিচ্ছে সেই কার্যক্রমকে বন্ধ করার জন্য চেষ্টা করছে কিন্তু আল্লাহ দিনের উপর ওঠো ঐক্য হবে ওলাফর রাখু विभिन्न फेरकाय दल उपदले भाग होना भाग तक जो हबलुल्लाज्जे दलदल तुम्हें क्यों दुनिया तुम्हारे सुंदर हो जा तुम्हारे एखे शांति बेचे थकते जो चावना क्यों को दिन पार्बा फैतर सारू निश्चय व्यर्थ होता पार निश्चा शक्ति থাকবে না যারা ইসলামের নাম দিয়ে কাজ করছে দুই সংস্থা ষোলো সালে একটা পরিসংখ্যান বের করেছিল সেখানে তারা লিখেছে যে বাংলাদেশের আঠাশি মানুষ মানে আঠাশি পার্সেন্ট মানুষ ইসলাম চায় ইসলামী শাসন ব্যবস্থা চায় আচ্ছা ধরেন তাও বাদ দিলাম ফিফটি ওয়ান তাও তো বেশি যদি একান্ন পার্সেন্ট মানুষ কোন পক্ষে থাকে সেটাই তো বেশি তো একান্ন পার্সেন্ট মানুষ যদি ইসলাম চায় ইসলাম নেই কেন ব্যর্থতা কান চাচ্ছে সবাই কিন্তু ঐক্যের সঙ্গে চাচ্ছে না প্রত্যেকে নিজের প্ল্যাটফর্ম থেকে ঐক্যের ডাক দিচ্ছে তুমি আমার দলে আসো আমার দলে সৈক্য করো আমার সাইনবোর্ডের তলে এস্য করো কিন্তু সকলে যদি হকের সামনে নিজেকে ছপে দিত আমার নেতা কিছু না আমার দল কিছু না আমার ব্যানার কিছু না আমার সাইনবোর্ড কিছু না আমার ধর্মের প্রসঙ্গে আমি আপোষহীন এই ক্ষেত্রে কোনো প্রকার আপোষ চলবে না আর একজন মানুষকে যখন গুম করা হয় একজন মুসলমানকে যখন নির্মমভাবে ফাঁসানো হয় মিথ্যা মামলা দিয়ে যখন তখন হয়রানি করা হয় আপনি চোখ থাকছেন এক বছর হয়ে গেল প্রথমে প্রায় ছয় মাসের মতো গুম ছিলেন পরে বিভিন্ন আত্মীয় স্বজনের সুবাদে বগুড়ায় একটা জেলখানা থেকে তাকে গিয়ে সন্ধান পেয়েছে এখনো বের হতে পারেননি স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন লন্ডনে চলে যাওয়ার প্লান করেছিলেন দেশেই থাকবেন না দেশের নির্যাতনের কারণে একজন আলেম কোনো কিছুর সঙ্গে জড়িতও না স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কারা এসে গাড়ির উপর অ্যাটাক করলো গাড়ি ভাঙচুর করলো ড্রাইভারকে আর ওনাকে গুম করে ফেললো স্ত্রীকে ছেড়ে দিল সারা দেশ পেরেশান কি হলো কি হলো এরকম নিরয় তাদের হচ্ছে না তো যখন আপনার জন্য আমি জীবন দিতে রাজি কিন্তু আমার বিপদে আপনি যখন আমার পাশে থাকবেন না তখন কোন ভরসার ভিত্তিতে আমি আপনার উপর আস্থা রাখবো ভরসা তো যেই সময় মাহাদি আসবে আমরা বারবার বলেছি মাহাদি নতুন কোনো কাজ নতুন কোনো ইসলাম নতুন কোনো দিন প্রতিষ্ঠার জন্য আসবে না কাজ তো আগ থেকেই জারি থাকবে ইসলাম তো আগের ইসলাম ইসলাম তো নতুন করে ভাষণ তার বের হবে না মাহাদির কাজ হবে নেতৃত্বের শূন্যতা পূরণ করা তার মানে মাহাদি আসার আগের পৃথিবীটা হবে এমন যেখানে নেতৃত্ব তো থাকবে কিন্তু নেতৃত্বের মধ্যে শূন্যতা বিরাজ করবে শুধুমাত্র নিজের স্বার্থই সেখানে বাস্তবায়িত থাকবে তা আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াফরুদাওয়ান